কোরআনের কথা যদি না পারি বলিতে রাসুলের পথে যদি না পারি চলিতে কোরানের কথা যদি না পারি বলিতে রাসুলের পথে যদি না পারি চলিতে বেচে আরো লাভ কি বল এই দেশেতে বেঁচে আরো লাভ কি বল এই দেশতে কোরআনের কথা যদি না পারি বলিতে রাসুলের পথে যদি না পারে চলিতে কোরআনের কথা যদি না পারি বলিতে রাসুলের পথে যদি না চলিতে মুসলমানের দেশ আউলিয়াদের দেশ কতবার বলবে দেশের মানুষ ইসলাম পিচে ফেলে নাস্তিকতা নিলে কোথায় গেল বলো ইমানের হুশ মুসলমানের দেশ আউলিয়াদের দেশ কতবার বলবে দেশের মানুষ ইসলাম পিচে ফেলে নাস্তি কোথা নীলে কোথায় গেল বলো ইমানের হুঁশ মুখে আছে ইসলাম বুকে যদি না নিলাম মুখে আছে ইসলাম বুকে যদি না নিলাম মুমিন দাবি করে লাভ কিতাতে কোরআনের কথা যদি না পারি বলিতে রাসুলের পথে যদি না পারি চলিতে কোরআনের কথা যদি না পারে বলিতে রাসুলের পথে যদি না পারে চলিতে বেছে আরো লাভ কি বলবেই দেশতে বেছে আরো লাভ কি বলবেই দেশতে কোরআনের কথা যদি না পারে বলিতে রাসুলের পথে যদি না পারে কোরানের কথা যদি না পারি বলিতে। রাসুলের পথে যদি না চলিতে। কেন আজ না পারি সত্য বলিতে পদে পদে কেন আসে শুধুই বাধা স্বাধীনতা থেকে শুনি এখনো দেশে দিয়ে যায় তারা ধর্মের ওয়াদা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 कथा जदिना पारे बलते रसुलर पथे जो ना पारे चलते रसुलर पथे जदिना पारे चलते बेचे और लाभ कीसेशते बेचे और लाभ की बलवे देशते কোরনের বলিতে চলিতে হবে প্রতিবাদ জালিমে শাসকের আসিবে ঘোষণা কবে যেতে ময়দানে শুনেছি ইতিহাসে পড়েছি কিতাবে বিজয় এনেছে তিনশো তেরো জনে কবে হবে প্রতিবাদ জালিম শাসকের আসবে ঘোষণা কবে যেতে ময়দানে শুনেছি বিজয় এনেছে তিনশো তেরো জনে মুদের আমরা কি দিনহীন মুদের আমরা কি দিনহীন এসোনা জেগে উঠি আবার সাথে कुरान कथा जो ना परि बोलते रसुलर पथे जदिना परि चलते कुरान रिना बोलते रसुलर पथे जदिना पारे चलते बेचे और लाभ की बोल ये बेचे और लाभ की बोल ये কোরআনের কথা যদি না পারি বলিতে না চলে যাক এই প্রাণে বুকে নিয়ে কোরআন তবু সত্য কথা বলতে হবে তাগত জালি শক্তি মারিয়ে কোরআনকে বিজয় করতে হবে চলে যাক এই প্রাণ বুকে নিয়ে কোরআন তবু সত্য কথা বলতে হবে রক্ত জড়িয়ে যা আছে জানিয়ে রক্ত জড়িয়ে সকলকে আবার হবে জাগতে কোরআনের কথা যদি না পারে বলিতে রাসুলের পথে যদি না পারি চলিতে কোরআনের কথা যদি না পারি বলিতে রাসুলের পথে যদি না পারি চলিতে বেঁচে আরো লাভ কি বল এই দেশেতে বেঁচে আরো লাভ কি বল এই দেশেতে। ঘোরানের কথা যদি না পারে বলিতে রসুলের পথে যদি না পারি চলিতে ঘোরানের কথা যদি না পারি বলিতে পথে যদি না পারি চলিতে ঘোরানের কথা যদি না পারে বলিতে রাসুলের পথে যদি না পারি চলিতে ঘোরানের কথা যদি না পারি বলিতে রাসুলের পথে যদি না পারি চলিতে